আল্লাহ আমরা আসছি সুরা আর মা ইয়েদার চার নম্বর আয়াতে আপনার লক্ষ্য করেছেন এই মা এদা অর্থ কি খানার টেবিল দস্তর খান খানা দানা সংক্রান্ত আলোচনা এই আয়াতে কোনটা হালাল কোনটা হারাম তারপরে বিয়ে সারি সংক্রান্ত আলোচনা আসবে কোনটা কথা বিয়ে কর হালাল কোথায় বিয়ে কর হারাম ইত্যাদি বিষয় এখনো খাবার দাবার আলোচনা চলছে আল্লাহ বলছেন তাদের জন্য আপনি বলে দেন পাক পাক ভালো ভালো পবিত্র ভালো ভালো জিনিস সবগুলো হালাল দুনিয়ার মধ্যে আল্লাহ তালা কি হালাল বেশি করেছেন না হারাম বেশি করেছেন হালালের সংখ্যা অনেক বেশি আর হারামের সংখ্যা কম সে কথা আল্লাহ তালা উনি আয় বলেছেন যে তাই যত ভালো জিনিস আছে সব তোমাদের জন্য হালাল ওকে তোমাদের যেগুলো যেগুলো হারাম এগুলো ডিটেলস বলা হয়েছে আর হারামগুলার ব্যাপারে আল্লাহ তালা ডিটেলস বলেন বলে ভালো সবগুলো হালাল তাই না এখানে ডিটেলস বলেন নাই আর হারামগুলার লিস্ট দিয়েছেন গত সপ্তাহে দু সপ্তাহ আগে যেখানে ছিল মনে আছে তো কি কি জানোয়ার আরো কিছু আসছে এগুলো মেনশন করা আছে আর সবগুলো আপনার মদ হারাম তারপরে প্রবাহিত রক্ত হারাম যেটা মরে গেছে সেটা হারাম এছাড়া কিছু আছে যেগুলো হায়ান মুফতারেস যেগুলো স্বীকার করে নিজে খায় বাঘ ভাল্লুক এগুলো হারাম হাদিসে এসেছে এরপরে যে সমস্ত পাখিগুলো আপনার শিকার করে করে খায় এগুলো হারাম আর কিছু জিনিস একদম না পাকাছে এগুলো ম্যানসমন এগুলোকে মেরে ফেলতে বলেছেন কাকের ব্যাপারে কুকুরের ব্যাপারে এই কারণে এগুলো হারাম বাকি যেগুলার নাম বলেন নাই সবগুলো কি হালাল আসলে আসল কুল্লুশাই মোবাহ অরিজিনালি সবকিছুই হালাল যতক্ষণ আল্লাহ এবং তার রাসুল বলেছেন এই এই কয়টা হারাম এটা না বলা পর্যন্ত সব কি হালাল এখন যদি হালাল গুলো লিস্ট দেওয়া শুরু করে দেয় কেউ যদি বলে টমেটো খাওয়া যে হালাল এটা দলিল কি এখন যদি আল্লাহ করে খাওয়া হালাল কদু খাওয়া হালাল শুরু করে আর সমস্ত ফ্রুটের নাম দেওয়া শুরু করেন সমস্ত পাখির নাম দেওয়া শুরু করেন তাহলে লিস্ট কত বড় হবে কোরআন ছবির পৃষ্ঠা কত বাড়বে কিন্তু আল্লাহ তালা এই জন্য আসলে তো সবগুলে হালাল করে দিয়েছেন একসেপ্ট এ ফিউ যেগুলো হারাম করেছেন সেগুলো হালাল বরঞ্চ এইটা জিজ্ঞাসা করলে ভালো কোনটা কোনটা হারান ইনডাইরেক্টলি এটাই আল্লাহ বলে বুঝাচ্ছেন উম্মের প্রতি আমাদের প্রতি আল্লাহ তালা কি আমাদেরকে কষ্ট দিয়েছেন বেশি জিনিস হারাম করে না বেশি দিন হালাল করে লাইফকে ইজি করে দিয়েছেন হ্যাঁ আলহামদুলিল তারা বলে খালি রেস্ট্রিকশন এইটা হারাম ওইটা করা যাব না এই ব্যবসা করা যাবো বলে খুব মানুষের অতিরিক্ত লিস্ট জোগাড় করে মনে হয়ে যেন আল্লাহ তো অল্প জিনিসই হারাম করেছেন আর বাকি প্রায় জিনিসগুলোই হালাল করে দিয়েছেন এখন তাই এই হারাম আর অন্য আয়াতে এসেছে আমরা পড়েছি যে হারাম ঘোষণা করে দিয়ে আসবেন নবী শরিয়তের হুকুমগুলোকে এইভাবে করে দিয়ে আসবেন যেগুলো হারাম সেগুলো এখানে এই আয়াতে ইঙ্গিত পাওয়া গিয়েছে সেগুলো তৈবাত নয় সেগুলো কি খাবা খারাপ জিনিস সেগুলো সেগুলো না পাক সেগুলোর অনেক জিনিসের খারাপই আমাদের কাছে বুঝে আসে আর কিছু কিছু হয়তো বা আমরা বুঝি না কিন্তু আল্লাহ রবীন্দ্র হাকিম তিনি ভালো করেই জানেন কোনটা কোনটা খাবি সেগুলোকে তিনি হারাম ঘোষণা করে দিয়েছেন এরপরে আসে যে আরো কিছু জিনিস তহ ইবাদ গুলো ছাড়া আর তোমরা তোমাদের জন্য শিকার ধরে নিয়ে আসতে সেগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন যেগুলোকে ট্রেনিং দিয়ে তোমরা পাঠাও আল্লাহ তালা তোমাদেরকে জ্ঞান দিয়েছেন কিভাবে অন্য জানোয়ারকে ট্রেনিং দিবা সে এটাকে শিকার করে নিজে খাবে না তোমার যেন ধরে নিয়ে আসবে তো আমরা তো এরকম খুব একটা ইউজ করিনি কিন্তু আরব দেশে মরুভূমিতে লোকেরা শিকারী কুকুর নিয়ে যেত শিকারী কুকুরকে দিয়ে তারা জানোয়া শিকার করে নিয়ে আসত ধরে নিয়ে আসতো তারা খেত না এগুলো ট্রেনিং দেওয়া কুকুর সেগুলোকে খাওয়া হালাল করেছেন আল্লাহ তাহলে মিম্মা ওমা আল্লাহ জব তোমরা যে সমস্ত প্রাণীগুলোকে শিকারী বানিয়ে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পাঠিয়েছ মুোয়ারকে শিকারী গুলোকে পাখি হতে পারে শিকারী পাখি দিয়ে তারা শিকার করত শিকারী জানোয়ার দিয়েও শিকার ধরে আনতো তু আল্লিমুল্ হা সেগুলোকে আবার ট্রেনিং দিয়েছ মিম্মা আল্লা মাকুমুল্লা ওই জ্ঞান থেকে যে জ্ঞান আল্লাহ তোমাদেরকে দিয়েছে মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিভাবে অন্য জানকে ট্রেনিং দিয়ে কাজে লাগাবে তার জ্ঞান কত বড় হাতিকে ট্রেনিং দেওয়া হয় তাই না হাতি ট্রেনিং দিলে মাহুতের কথা শুনে খেলা দেখায় পর্যন্ত আবার মাল বহন করে নিয়ে আসে তিমি মাছকে ট্রেনিং দিয়ে আরেক কি মাছ ডলফিনকে ট্রেনিং দিয়ে কত রকমের খেলা দেখায় বানরকে ট্রেনিং দিয়ে কত রকমের খেলা দেখায় এরকম করে মানুষ অনেক ভাল্লুককে দিয়ে না চায় ভাল্লুক না ছোট দেখছেন দেখছেন না। এইভাবে করে আপনার পাওয়া যায় তো এইভাবে মানুষকে আলো জ্ঞান দিয়েছেন অন্যান্য জানোয়ারকে কাজে লাগাতে সেগুলোকে খাওয়া যাবে এখন ওগুলো যদি জানোয়ার শিকার করে নিয়ে আসে সব কুকুরে শিকার করলে খাওয়া যাবে না ট্রেনিং প্রাপ্ত কুকুর হওয়া লাগবে কোয়ালিফাইড কুকুর ডিগ্রি প্রাপ্ত কুকুর আপনার ট্রেনিং পেসে এটাই তার ডিগ্রি আর কি সাধারণ কুকুর একটা ধরে নিয়ে আসছে না এরকম আর কিছু জানোয়ার আছে কোন কোন জানোয়ার দিয়ে হাজি এসেছে ওগুলো দিয়ে খাওয়া যায় সেটা হচ্ছে অনেক ইমাম এলাও করেছেন কুকুর দিয়ে কেউ পাখি দিয়ে বাজ পাখি হ্যাঁ বাজ পাখি আছে না এগুলো দিয়ে শিকার করে ধরে নিয়ে আসে বন মরকে ধরে ধরে নিয়ে আসলে আপনার কাছে দিয়ে দিল তো এগুলো খেতে হলে শিকার করে নিয়ে আসলে খাওয়া যাবে তবে শর্ত আছে তোমরা খাও যেগুলো তোমাদের শিকারী পাখি এবং শিকারী জানোয়ার তারা ধরে রাখে খায় না সেগুলো খাও আর তারা স্বীকার করে খাওয়া শুরু করে সেটা খাওয়া দিয়েছে না তাহলে খাওয়া শুরু করে নাই বোঝা গেলে সে খাবে না এইটা হালাত হবে শুধু ফাকুলু মিম্মা আলি কুম যেটা তারা তোমাদের জন্য ধরে রেখেছে নিজেরা খায়নি ওইটা খাও আর ওরা খাওয়া শুরু করলে সেটা খেয়ে না করল আর বিশ মিল্লা খাও আর আল্লাহকে ভয় করো। কর্ল হাসারি হিসাব আল্লাহ অনেক তাড়াতাড়ি হিসাব নিবেন কেউ যদি খালি খাওয়া শুরু করেছে তার মুখে টেনে নিয়ে খাওয়া শুরু করলো এটা তো আবার শিকারী প্রাপ্ত এটা আল্লাহ তালা খবর রাখতেছেন ওকে তারপরে অন্য কুকুর শিকারী কুকুর না তা শর্ত আছে ওই শিকারী কুকুরের সঙ্গে যে আরেক কুকুর যায় যে শিকারী কুকুর ট্রেনিং প্রাপ্ত ডিগ্রিওয়ালা কুকুর না আরেকটা অর্ডিনারি কুকুর গিয়েছে দুইজনে মিলে শিকার করেছে তাহলে খেতে পারব না এগুলা মানো কি মানো এগুলো সব আল্লাহ হিসাব রাখছেন কিন্তু খাওয়া দেওয়ার ব্যাপারে শুধু এই শিকারের ব্যাপারে না আমরা কি খাই কি ইনকাম আসে হ্যাঁ হালাল তরিকা ইনকাম করি পকেটে টাকা ঢুকে না হারাম তরিকায় এগুলো কি আল্লাহ তালা হিসাব রাখেন না রাখেন না রাখে হালাল না হার কারো সম্পত্তি কারো টাকা পয়সা আত্মসাত করে নিয়ে আসলাম উপার্জন করলাম সব খবর আল্লাহ তালার কাছে আছে এই জন্য দিন বনি আদমের দুইটু পা নড়বে না এক কদম যতক্ষণ না সে হিসাব দিয়েছে তার ইনকামটা হালাল ছিল কি না এবং খরচ করেছে হালাল পথে সেটাও প্রমাণ করে দিতে হবে হারাম তরিকায় ইনকাম করলে হারাম তরিকায় খরচ করলে উভয় জন্য সে আটক হয়ে যাবে এই রুজি রোজগার খাওয়া দাওয়ার ব্যাপারে হালাল হওয়া কত সিরিয়াস কত জরুরি দোয়া কবুলের জন্য শর্ত কি হালাল গজা হালাল রুজি হালাল খাওয়া। হালাল খাবার বলতে কি শুধু হালাল দোকান থেকে আনলে বা বিসমেলাভাবে দাওয়াই করলে হবে যে টাকা দিয়ে কেন টাকা হারাম হওয়া লাগবে না হালাল সেটা হালাল হওয়া লাগবে যতক্ষণ পর্যন্ত হালাল রুজি হালাল খাদ্য না খাবে কোন কিছু হারাম তার ইনকামে ঢুকে যায় হারাম খাদ্য তার প্যাটে অনুপ্রবেশ করে তাহলে তার দোয়াকে কবুল করা হবে না এরকম হাদিস আপনারা শুনেছেন সুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কিছু কাছে দেখবে তুমি তারা এত লম্বা দোয়া করে পরেশান হয়ে আল্লাহর কাছে হাত তুলে উপরে ইয়া রব ইয়া রব দোয়া করছে কিন্তু তার দোয়া কবুল হয় না কারণ কি মাকাল হারাম, হারামশ্রাব হু হারাম মালবাসহু হারাম অরাম সে তার কাপড় খাওয়া দাওয়া হারা হারাম তার পানিও হারাম তার কাপড় চোপড় কিনেছে হারাম সোর্স থেকে শরীরকে তার শরীরের ভিতরে ঢুকিয়েছে হারাম খাদ্য তার দোয়া কিভাবে কবুল হবে এত দোয়া করে তার লাভ কি আর এসেছে যে শরীর পেয়েছে হারাম গেদা থেকে সে শরীরটা জাহান্নামের জন্যই ফিট জান্নাতের জন্য ফিট নয় যে শরীরটা হারাম তরিকায় হারাম ইনকাম থেকে খাদ্য নিয়ে শরীরকে গঠন করা হয়েছে রক্ত মাংস সাপ্লাই করা হয়েছে এই শরীরটা জাহান নামের জন্য হতে পারে না। যারা আরেকজনের টাকা সুযোগ আত্মসাত করে হায় আল্লাহ বাংলাদেশে গেলে কার জমি কে দখল করবে কার বাড়ি কে দখল করে আরে এত কষ্ট করে ভাই এই এখানে বসে জাগা জমি ফ্ল্যাট বাড়ি ঘর কিনলো দেশের ভাই সব দখল করে বসে আছে আমার জন্য টাকা তুমি কিনে হ্যাঁ কিনছে বহু কিনেছে বহু টাকা দিয়েছে বহু কিনেছে দেশে গিয়ে দলু করে দেখে সব তার নামে কিনেছে শেষ বহু ঘটনা এরকম আছে এই যে পেলো জাগা জমি আরেকজনের দখল করতে কি মজা লাগলো তার কাছে আর এই শরীর হাজি সে কীসেছে কিসের জন্য উপযুক্ত করলো নিজেকে চিন্তা করেছে মানুষ কি ক্ষতি করে সেদিন তার আফসোস কিরকম থাকবে কাজে হালাল এত জরুরি জিনিস শুধু খাবারের ব্যাপার নয় সমস্ত ইনকামের ব্যাপারে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেট রিচার্জে পণ্য সামগ্রীতে আবাহা হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চাপ রোড লন্ডন ই ওয়ান এখন এই যে জানুয়ারকে পাঠায় স্বীকার করে এ ব্যাপারে যখন কেউ তার কুকুরকে পাঠায় শিকার কুকুরকে তার জন্য শিকার ধরে আনতে তাহলে সে পাঠানোর সময় বিশ মিল্লা পাঠাবে আর যদি না খায় তাহলে সে এই প্রাণীটা খেতে পারবে কুকুরটাকে পাঠাইতে হবে যেভাবে সবাই কারোর সময় বিশমিল্লা লাগে কুকুরকে বিশ মিল্লা পরে পাঠাই দিতে হবে সেভাবে বিসমিল্লা যা এই বিশমিল্লা বলতে হবে তারপরে তাহলে খেতে পারবে কিনা নাকি জবাই করতে হবে তো বিশ আগে পড়ে লাভ হলো কি হলে এটা নিয়ে কিছু হয়েছে কোনো কোন হাদিসে দেখা যায় বিশ মিনিট মানে জবাই না করলেও খাওয়া যায় এরকম বোঝা গেল যে এই যখন একটা লোক তার কুকুর কে পাঠায় তাহলে সে খেতে পারে খা যতক্ষণ কুকুর না খেয়েছে এখানে জীবিত আনতে হবে জবাই করতে হবে না মরে গেলে খাওয়া যাবে কি খাওয়া যাবে না এগুলো কিছু আছে কিছুই নাই এই এখান থেকে অনেক অনামায়িকেরাম অর্থ নিয়েছেন যে কুকুর আনতে আনতে ধরে আনতে আনতে যদি মরেও যায় অসুবিধা নাই হালাল হয়ে গেছে করে দিয়েছে এটা কেউ কেউ বলেছেন কিন্তু তাকে জবাই করতে হবে যদি আনার পরে জবাই করা পর্যন্ত রুফ থাকে তাহলে হালাল হবে আর মরে গেলে হালাল হবে না এটা আরেকটা অপিনিয়ন এটা আরেকটি মত এই ব্যাপারে হাদিস হচ্ছে ঈদে আরসাল তাকালবাকা তুমি যখন তোমার কুকুরকে পাঠাও কুকুর কেমন তা আর জীবিত পাওয়া গেলে ধরে আনসের শিকারীটা জীবিত তাহলে তুমি জবাই করো আবার বিসমিল্লা পরে ওই কাদ কুতেল আর যদি পেয়ে গেছে যে আনতে আনতে মরেই গেছে শিকারি জানোয়ারটা আহ আকুল মিন কিন্তু তোমার ট্রেনিং প্রাপ্ত কুকুর সেটাকে খায়নি ফাকুলহু তুমি খেতে পারবা ফাইন আখদাল কালবে কুকুর তাকে ধরে নিয়ে আসা তুমি বিশম্লা পরে দেওয়া এটা জবাই করার হুকুম পেয়ে গেছে বুঝতে পেরেছেন এটা জবাই করার হুকুমে পড়ে গেছে এটা যদি সেই কুকুর খেয়ে ফেলে তাহলে খাবনা পাইয়া আলা আমি তখন আবার আশঙ্কা হচ্ছে যে কুকুর নিজে খেতে চেয়ে তোমার জন্য স্বীকার করেনি তুমি কুকুরের সঙ্গে ভাগ করতে পারো না নিজে সে ওকে। আর কি হাদিস এসেছে শিকারী কুকুর পাঠাও তখন বিসমিলা ছেড়ে দাও তা ইসমাল্ল আর যখন তোমার তীর ধরে তীর ধনুক থেকে ছুঁড়ে মারো কোনো পাখি শিকার করতে হরিণ শিকার করতে ইত্যাদি তখন তুমি বিসমিলা পরে তীর ছোড় তাহলে এটা জবাই করার হুকুম পেয়ে যাবে হ্যাঁ মরে গেলেও তোমার জন্য হালাল হয়ে গেল এটা তো বুঝা গেল যে শিকার করার সময় বিসমিল্লা পড়তে বলা হয়েছে তারা তোমাদের জন্য কিছু ধরে রাখে তারা খায় না আলাই এবং বিসমিল্লা এখন মেজরিটি ওলামাইকেরাম নিয়েছেন যে শিকারী কুকুরকে কে আগে বিসমিল্লা পড়ার কথা এই হাদিসে এসেছে আবার কেউ কেউ বলেছে না এখানে তো বললো বিসমিল্লা কথা পরে এসেছে শিকারী কে পাঠাও তারপরে বিসমিল্লা পড় এখানে শুধু শিকারের জন্য ন খাওয়ার আগের বিসমিলার কথা বলা হয়েছে যে কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লা পড়তে হয় কিনা এই ব্যাপারে অনেক হাদিস এসেছে যেমন একটা হাদিসে আছে নবী করিম সালাম বিবি উব সালাম আলাদাকে উনি বিয়ে করেছিলেন ওনার আগের ঘরে সন্তান ছিল একজন ছেলে ছিল তার নাম ছিল অমর ইন আবি সালাম তিনি তার মায়ের সঙ্গে নবী করিমালাম ঘরে এসেছেন যখন বিয়ে হয় তার মার এবং তিনি ছোট ছেলের মতো নবী করিম সাল্লামের ঘরে লালিতে পালিতে হয়েছেন তিনি বলেন আমি অনেক খেতে বসেছি আর আমার হাজির শুনেছেন আরো আগে যে হাত এদিকে সেদিকে চলে যেত বিসমিল্লা তিসা পড়তাম না তো তিনি মনে করি দিলেন বিশ এ গোলাম সামিল্লা শোনো বাবা বিসমিল্লা পরে খাও অকুল বিয়া মিনে ডানহাত দিয়ে খাও অকুল মিমাই আলীকে তোমার সামনের দিকে খাওয়া শুরু করো চতুর্দিকে হাতে ভাবে একটা অনেকের জন্য কনফিউশন হয়েছে সে হাদিসটা কি আশা রাজি তাল আনহা বলেন কিছু লোক এসে বললো রাসুলাল কিছু লোক আছে আমাদের এলাকায় তারা নও মুসলিম রিসেন্টলি মুসলিম হয়েছে কিছু গোষ্ট ট নিয়ে আসে ফলানাদি আহকমুল্লাহ আমলা এই গোষ্ঠ জবাই করতে তারা বিসমিল্লা ঠিকমতো পড়েছে কি না এটা আমরা শিওর হতে পারিনি সন্দেহ সন্দেহ লাগে খাবো কি না তিনি বলেন সব মূল্লা আন্তমা খুলো আরে বিসমিল্লা পরে খাও তোমরা বিসমিল্লা খাও এখান থেকে এতে বোঝা গেল কি কেউ কেউ যদি নতুন মুসলিম সন্দেহ হলো আপনার কোন জায়গায় আসলে বিসমরা ঠিকমতো পরে কিনা এরকম কিছু লোকজন আসে খামখেয়ালি মানা লোক আছে ঠিকমতো বিসমিলা নাও পড়তে পারে এরকম হয়ে গেলে শোভা সন্দেহ কিছু কিছু তো আসে তো আসলে আসলে সন্ধে হলে খাও তোমরা বিসমিলা পরে খাও তো এখানে কি বোঝা গেল যে সুভাসন্দেহ আছে। তারা ঠিকমতো নামাজ করান না আল্লাহ জানে যাবাই করার সময় পড়ে কিনা একটু ডাউট হয়ে গেল তো এতে এই ডাউট হয়ে গেলে খাওয়া বন্ধ করতে হবে নট নেসেসারি যেহেতু মুসলিম একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং মুসলমানরা জানে বিসমিল্লা পড়তে হয় এই আপনি খেতে পারবেন খেতে পারবেন এত সবার সন্ধ্যা না করলো চলবে এই হাদিস তাই প্রমাণ করলো কেউ কেউ আবার এই হাদিসকে টেনে নিয়ে বলছে কি যে যদি অন্য কোন জাতির লোকজন হয় তারা বিস্মিল্লা না পরে তারা সেটাও তুমি বিসমিল্লা পরে খাইতে পারো এটা টু মাছ নিয়ে ফেলেছে এটা কেউ কেউ কনফিউজ হয়েছে কিন্তু এখানে বলা হচ্ছে ওই লোকগুলো হাদিস তারা এই কয়েকদিন আগেও কাফিল ছিল কেবল মুসলমান হয়েছে তো ইসলাম কবুল করে ফেললে তো মুসলমান হয়ে গেল তাদের হুকুমটা আলাদা অমুসলিমের এখানে কোন সুযোগ নেই ওকে। তারপরে হচ্ছে বিসমিল্লার হাদিস এখনো চলছে আহ খাওয়ার আগে বলা কত জরুরি হদয় সরা বলেন। মা নবী সালাম আলামে যখন আমরা নবী করিম খাবারে কোন জায়গায় আমরা শুরু করতাম না ফায়াদা আয়াদু তারপরে তিনি যখন হাত দিতেন তখন আমরা হাত দিতাম কারণ এখান থেকে কেউ বলবেন আমাদের দেশে বড় বড় জিয়াফত হয় বা একটা পার্টি হয় অথবা অনেক সময় বিভিন্ন ইসলামিক প্রোগ্রামেও খাবার দেওয়া হয় একশো তিনশো পাঁচশো লোক বসে যাচ্ছে খাবার দেওয়া হচ্ছে এখন কেউ খায় না খাইতে দিবে না খাবার পরিবেশন হয়ে গেছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাচ্ছে সবাই ইন্ত কতক্ষণ লাগে আধা ঘন্টাও লাগতে পারে বিশ মিনিট লাগতে পারে সবাই কেউ খাবেন না বসে থাকেন এখন এই হাদিসকে দলিল ব্যবহার করতে পারে যে নবী করিম সাল্লা না খাওয়া পর্যন্ত কেউ খিত না এখন এরকম কোন বুজুর্গ খাবেন তারপরে আমরা খাব অথবা অ্যানাউন্স করা হবে তার আগে কেউ খেতে পারবেন না এত করা রেস্ট্রিকশন যে কথা বলা হয়েছে ওইখানে খাবার আসলে উনি খাবার শুরু না করা পর্যন্ত কেউ খেতেন না বা আশেপাশে যে অল্প কয়েকজন আছে তারা অপেক্ষা করতেন স্বাভাবিক উনি তো আল্লাহ নবী কিন্তু এখন যেরকম পাঁচশো লোক এক লোক লোক লোক বসে আছে। এখানে এতক্ষণ দেরি করা হয় কোনো কোনো প্রোগ্রামে গিয়ে আমি দেখি এরকম লম্বা সময় বসাই থাকে আর খাবার দেখতে দেখতে মানুষের জীবের পানি সবগুলো শ্বাস হয়ে যাচ্ছে ছেলে পেলে যে কি কষ্টে নিজেকে কষ্ট করতে ছেলেপেলে মাঝে মাঝে থাকে আর অনেকের ক্ষুধায় যান চলে যায় তো এরকম হাতির দলিল ব্যবহার করে আটকাইয়ে থোয়া ঠিক না খাবার সার শুরু হয়ে গেলে খাওয়া শুরু করে দে ওখানে যাতে যাচ্ছে আরো আধা ঘন্টা লাগবে খাবার ঠান্ডা হয়ে গেলে মানুষের ক্ষুদায় কষ্ট এত মানুষকে আজাদ দেওয়ার দরকার কি খুব দরকার না এইভাবে এইরকম করে হাজি সে প্রোগ্রামে এগুলাকে এমন ভাবে আমল করে যে এই কেউ খেলাফ করলে তার এক ক্ষেপারের অবস্থা কাহিন তো কয়েকদিন এমন ক্ষুদা লেগছে আমি দেখছি দুই চুরি করে একটু খেয়ে নেয় খুদা সহ্য করতে পারছে না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 তারপরে একটা মেয়ে ছোট্ট মেয়ে দৌড়ে আসলো কোথেকে মনে হয় কেউ যেন তাকে একেবারে পুশ করেছে কিন্তু আমরা দেখে নেই কে পুস করলো কিন্তু সে আমার ফোর্সে এসেছে মনে হল সাম্বরী পুষ্ঠে হা কি করলো এসে করে দ্রুত চট করে তা হাত ধরে ফেললেন সেজন্য খাবার উঠেতে না পারে ধরতে না পারে আচ্ছা তারপরে নবী করিমস্লাম আর এক হাত দিয়ে তার হাত ধরলেন দুই হাত দিয়ে দুইজনের হাত ধরছে আচ্ছা তারপরে ফকরুল্লাহ সাল্লা সাল্লাম ইন্সাই তাই আলাই আলাই খাবার শুরু করে দেয় জয়েন করে এই খাবারের মধ্যে সে কি করলো প্রথমে ছোট্ট মেয়েটাকে নিয়ে আসছে শৈতান পুশ করে এবং যাতে মেয়েটা খাওয়া শুরু করে আর তার জন্য খাওয়া সুযোগ হয়ে যায় আমি মেয়ের হাত ধরে ফেললাম তাকে আটকে দিয়েছি তারপরে শয়তান এই এই বেদুইনটাকে ধরে নিয়ে আসলো তাকে পুশ করলো দ্রুত গতিতে কিভাবে পুশ করে তাদেরকে পুশ করে ধাক্কা দিয়ে এরকম করে তারা কি ট্যার পায় শয়তান ধাক্কা দিচ্ছে তাদেরকে তাদের কাছে কেমন তারা কেন আসে তাদের খাবারের প্রচন্ড চাহিদা হয়ে যায় তারা নিরিকার কন্ট্রোল করতে পারে না শয়তান তাদের ফিরে সবার হয় হয়ে তাদেরকে দিয়ে কাজটা করায় এইভাবে তারা এসেছে আসলো আমি তার হাত ধরে ফেললাম তারপরে দুইজনের হাতের সঙ্গে শয়তানের হাত আমার হাতে ধরা আছে আমার হাত এখন শয়তানের হাতের সঙ্গে ধরা আছে এদের হাত তোমরা দেখেছ শয়তানের হাত দেখো নাই এদের হাতের সঙ্গে শয়তানের হাত ছিল তাহলে দেখছেন বিসমিল্লা পড়া খাওয়ার আগে কিরকম জরুরি আমরা তো মনে করি এটা একটা মোস্ত হাব কাজ পড়লে অনেক আসে আর না পড়লে তো খাওয়া তো হালাল আসেই আমরা এত গুরুত্ব দেই না এত গুরুত্ব দিতে হবে শয়তান খাওয়া শুরু করে দেয় শরীর হয়ে যায় ওকে তা কাজে বিষমিল্লা ফজিল এই যে আল্লাহ তালা বললেন যে তোমরা স্বীকার করোসম্লাহে আলাই আর পর খাওয়ার সময় একটু বিশমিল্লা পরে খাও এই অর্থ তো দিন হয় শিকারের সময়ও বিশমিল্লা খাওয়ার আগেও বিশমিল্লা পড়াও সব খাওয়ার আগে না পড়লে অনেক ক্ষতি আছে এক ব্যক্তি এসে বলে বল ইন না কুলো মানসা কি হলো বুঝি না খাই খালি প্যাট ভরে না যতই খাই প্যাট মনে ভরে না খাবার কুলায় না কি করা আল্লাহ না মনে হয় দুইটা মিস্টেক তোমাদের মধ্যে আছে একটা হলো সবাই আলাদা আলাদা করে খাও মনে হয় যেন একসঙ্গে জমায়ে বসে সুন্দর করে ফ্যামিলি যেভাবে বসে বসে এরকম খাও না প্রত্যেকে আলাদা আলাদা করে নিয়ে করে নিয়ে খাও এটা একটা বোধ হয় আরেকটা হলো বিষ্ণু মনে হয় পড়ো না এখন কি করো ইসলাম তোমরা একসঙ্গে তোমাদের খাবারগুলোকে গুলাকে একসঙ্গে সামনে রাখো সবার খাওয়া জোগাড় করে একসঙ্গে রাখো আর বিশমেলা পরে খাও ইবার তোমাদের মধ্যে আল্লাহ বরকত দান করবেন খাওয়ার মধ্যে এই জন্য আরবরা কিন্তু এখনো তাদের কিছু কিছু স্টাইল আছে বড় প্লেটে অনেকেই খেতে বসে এটা অনেক বরকত হয় আমরা যে প্লেটে প্লেটে আলাদা আলাদা করে খাই এতে বরকত কিছু কমে যায় অবশ্য তা আবার কোনো কোনো জায়গা বানিয়ে নিয়েছে এটা দুজন দুজন করে খাও যে দুইজন দুজনের কোন হাদিস আমি পাইনি এই পর্যন্ত সবাই মিলে খান আচ্ছা তারপরে হচ্ছে যে খাবারের মধ্যে বরকতের মেহমানদারি হয়ে গেছে এই সময় আরো অন্য হাদিস এসেছে যে শুনত হচ্ছে কি খাবারটাকে পুরো না খুলে বিশ পড়ে পরে খাবারটাকে ঢেকে মেমা আসে মনে করেন চল্লিশ জন পঞ্চাশ জন মেহমানে দাওয়া দিয়েছেন এখন খাবার পাকিয়েছেন তাদের সবার জন্য কিন্তু লোক চলে আসা আরো অনেক বেশি নিশ্চিন্তায় পড়ে গেছে এখন যদি খাবারটাকে ঢেকে রাখেন আর বিসিল্লা পরেন আর সামনের দিক থেকে আস্তে আস্তে করে নেন এক এক পুরো না খুলে একেবারে তলার দিকে তাকাইন না আর ওই দিকে যাইন না আস্তে আস্তে করে নিতে থাকেন এভাবে খাওয়ান তাহলে দেখবেন যে ইশ আল্লাহ আল্লাহ বরখ দিয়ে দিছে এরপরে অনেক সময় দেখা যায় যে মানুষ নাদানি করে নাদানি বুঝেন মানে খাই খাই ভাব বেশি করে কি কতটুকু কারা করে কোন কোনো জায়গায় কোন কোনো পার্টিতে পিকনিক টিকনিক গেলে দেখা যায় কারাখাড়ি হুড়াহুড়ি লেগে যায় হ্যাঁ এইরকম হুড়া মধ্যে না করে সবাই যদি একটু বিসমিল্লা পরে আর একটু ধৈর্য ধারণ করে এবং একটু কানা সাথে অল্পে তুষ্টি খুব বেশি মানে খাই খাই ভাব না করে তাহলে কিন্তু আল্লাহ তালা সেখানাতে বরকত দেয় আর খাই খাই করতে গিয়ে বিসমিল্লা কথা মনে থাকে মোটেই থাকে না তখন না বরকথ হয়ে যায় বিসমিলার অনেক বরকত আছে আল্লাহ আমার যে কি বরকত কত ফায়দা এগুলো আমরা আমল করা দরকার নিজেদের জীবনে বিশেষ করে পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে এগুলো ভালো করে শেখানো সময় ভুলে গেলে বাচ্চারা ইনাল বিস্মা না পড়ে খেয়েছি মনে হয় একটা ক্রাইম করে ফেলেছি এইরকম ফিলিং নিয়ে আসতে হবে বিস্মিনা না পড়া বাবা তুমি বিস্মেলা পড়ে চন্না লীলা নাই আর তার কাছে এরকম মনে হবে এইভাবে ট্রেনিং দিতে হবে খাই বরকতের জন্য এই বিশাল পরী খাওয়ার মধ্যে আর বিশ্বমালি না খাওয়ার মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছেন শয়তান খাওয়ার জোগাড় করলো আমি আপনি খাই আমাদের খাওয়ায় শরীর হয়ে গেল বলা হয়েছে কেউ যদি ভুলে যায় শুরুতে তাহলে কি বলবে বিসমেলা আউয়ালাহু ও আহ রাহু এরকম এক ঘটনা হয়েছে এক লোকে এরকম বিসমেলা না পড়ে করেছে অনেক তারপরে হাজির যখন শুনছে বিসমেলা নাই। এটা বলতে হয় বিসমা আহ আখরাহ আখরা এটা পড়ে ফেলেছে তখন এই কথা পড়ার সঙ্গে সঙ্গে তার অনেকগুলো ভূমি হয়ে গেছে বিসমিলার এত আর যাদেরকে তোমাদের আগে কিতাব দেওয়া হয়েছে আর কি হালাল করা হয়েছে হেল্লুল্লাহম আর আগে যারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলু কিতাব কিতাব ওয়ালাদের তোমাদের জন্য হালাল ওকে ও তোম আর তোমাদের খাবারও তাদের জন্য হালাল আমাদের তো তাদের জন্য হালাল হবে না কিতাব আলাদের খাবার তোমাদের জন্য হালাল এই কিতাব আওয়ালাদের খাবার কি তাদের যে কোনো খাবার এই ত আম অর্থ কি তাম আই যাবা তাদের জবাই করা প্রাণীগুলো তারা যদি জবাই করে উত কিতাব আহলু কিতাব আহলু কিতাব কয় গোষ্ঠী দুই গোষ্ঠী কে কে ইহুদি এবং নাসারা ইহুদ এবং করা খাবার হালাল মুসলমানদের জন্য ওহাদ মু আলিহিবাইনুলামা ওলামা এ ব্যাপারে একমত হয়েছেন ওকে তার কিছু দলিল একজাম্পল হাজির শরীফ আছে যে আমি পেয়ে গেলাম একটি পাত্র চর্বি দ্বারা ভর্তি তা আমি এটার একটা বুকের সঙ্গে লাগাই নিয়েছি চর্বিকে প্রসেস করে রেখে দেওয়া আছে চর্বি কোনো কোনো সময় মানুষ রেখে দেয় আমাদের দেশে গরুতে বেশি চর্বি হয়ে গেলে কোন তারাও বেশি চর্বি বেলা গরু কিনে আর চর্বি জমা করে রাখে যেদিন তাদের বাজার টাজা করার সুযোগ নাই সেদিন তারা কি করে ওই আলু দিয়ে চর্বিগুলো পাকায় ক্ষেতের মনে হবে গোষ্ঠ দিয়ে আলু পাকানো হয়েছে কি মজা অবশ্য এখনকার দিনে এটা চিন্তা করা যায় না এটা মানে ডায়াবেটিস হয়ে ব্লাড প্রেশার হয়ে কোলেস্ট্রল হাই হয়ে মানুষ মরবে তো আগের জমানায় এত কিছু আবিষ্কার হয়নি কারণ খানা দানা কিছু গোস্ত সব অর্গানিক ছিল তো এত কাই কিছু করতে চর্বি হজম হয়ে যেত এখন এরকম চর্বি খেলে মানুষের কি অবস্থা জলদি করে মৌ দেখে আনবে তাই এরকম চর্বি ওই জমানায় আগের জমানায় ওনারা খেতেন তো ওই খাইবারের ওখানে তো কিশুদিরা ছিল তাদের মালের মধ্যে পাওয়া গেল কি চর্বির একটা পট ভারি ফ্রেশ আমি পে সাহাবি বল আমি খুশি আমি একদম কলের মধ্যে মনে মনে কই একটু জোরে বলছি হাদা তু আজকে কাউকে দেব না এটা একটু করে আমি বললাম মানে একটু উনি আহ বলে ফেলিস বলতে ফু ফাই যাবিনিস পিছনে তাকে দেখে দিন দেখে বলছেন শুনে বলছেন তিনি মুসি হেসে দিয়েছেন আমার লোক দেখে অবশ্য সাহাবি না বলে নিয়ে যাবেন না কারণ গণিমতের মাল নিয়ে যাওয়া কি মারাত্মকা গুনা কে আমাদের দিন যেটা গনিমতের মাল এভাবে চুরি করে যিনি ইসলামিক বাহিনীর আমির তার পারমিশন ছাড়া নিয়ে গেলে বিমা বললাই আমার এটা রেল এটা কে আমাদের দিন সেটা মাথায় করে বলবে। আল্লাহর কাছে এতে বোঝা গেল যে এটা হালাল আছে ওরা তো বিস্মুল্লাপুরে দাবাই করে নাই বা ওরা তো আহলে কিতাব ওরা তো মুসলমান না তাদের চর্বি জানোয়ারের এটা খাওয়া হালাল এটা একটা দলিল আরেকটি দলিল সে এসেছে আহ্লা আহ খাইবার আহ তিনি এক টুকরা খেয়েছেন তাতে বিশ ঢুকে গিয়েছিল পরে নবী করিমিস নিষেধ করলেন খবরদার খাই না বিষওয়ালা তো এই ঘটনায় বোঝা গেল যে তাদের খাবার ইহুদিদের খাবার ওনার জন্য কি ছিল হালাল ছিল তিনি খেলেন এখন এখানে তারা বিষ মিল্লা পড়া লাগবে কি না এটা নিয়ে ইতালাফ আছে যে তারা বিষ মিল্লা পড়লে তো মুসলমানি হতো তারা তো তাদের ঈশা আলাই সালামকে রব মনে করে কিন্তু কোন কোন ইমাম কা রহমতুল আল্লাহ মনে করেন যে তারা বিসমিল্লা পড়ে ওই সময় পড়তো অনেকেই সেটাকে ইঙ্গিত করা হয়েছে যদিও তারা খ্রিস্টান ইহুদি কিন্তু তখন তারা আল্লাহকে এখন অবিশ্বাস করত না তারা বিসমিল্লা পড়ত এই জন্য সেটা খাওয়া এলাউড হবে কেউ যদি বিসমিল্লা না পড়ে তারা তাহলে এলাউড হবে না এটা একটা অপিনিয়ন কিন্তু আরেকটা অপিনিয়ন হচ্ছে তারা তো এইভাবে আল্লাহকে বিসমিল্লা বলতো না বরাদ ঈশা আল্লাহ আমাদের রব এই কথা তারা বলতো ঈশা আল্লাহাম তাদের ইরা এটা বলতো কাজে তারা বিশেষ না পড়লেও হালাল হবে করন শরীফের মধ্যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তাদের খাবার এবং তাদের ওই সময় আরো দেশে বিশ্বাসী ছিল ট্রিনিটি বিশ্বাস করেছে আল্লাহ বলছেন আল্লাহর ব্যাপারে বলুন যে আল্লাহ তিন নম্বর তিনজনের একজন আল্লাহকে তারা তিন জনের একজন মনে করে এটা তখন তারা মনে করেছে এটাও সেরেছিল কাজেই তাদের খাবার হালাল হবে জবাই করা সত্ত এখন প্রশ্ন আসে তাহলে তো যে কোন জিনিসে তাদের খ্রিস্টান ইহুদি মনে করে কোন কোনো কিতা বলা হালাল হারাম সেটা ইসল কফেজাহুল্লাহ ওনার কিতাব লেখা আছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফ্রান্সে ইউরোপে বিলেতে সব জায়গায় যে সমস্ত আছে গোস্ত হালাল হয়ে যাবে কারণ তারা আসলে কিতাব এরকম একটা মাসাল্লা থিওরি থাকার কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে খাওয়া শুরু করে ইতালিতে গেলে ফ্রান্সে স্পেনে অনেক জায়গা দেখা যায় আরবরা এগুলো খায় সমানে খায় তারা এই নিয়ে নিয়েছে ফতুয়াটা মধ্যে একটু শুভঙ্করের ফাঁক রয়েছে শুভঙ্করের ফাঁকটা কি বুঝলাম যদি কোন ইহুদি খ্রিস্টান জবাই করে বিস না বললেও এটা অনেক ওলামায় অ্যালাউ করেছেন ফাইন এখন এক নম্বরে প্রশ্ন আসলো এলে জবাই করেছে কিনা এরা কিরকম জবাই করে শুধু ইহুদিরা জবাই করে একদম আমরা যেভাবে জবাই করি ঠিক ওই প্রক্রিয়া জবাই করে তারা ইহুদি ছাড়া খ্রিস্টানরা মাইতে তো আমরা পড়ে গেছি যে মৃত জানোয়ার তোমাদের জন্য হারাম এটা জবাই করা হয় নাই সেটা তো মৃত হয়ে গেছে জবাই শর্ত হওয়া লাগবে দুই নম্বর হওয়া লাগবে যে এই যে ইহুদি এবং খ্রিস্টান এই দুই জাতির এক জাত হওয়া লাগবে সে জানতে হবে আমি খ্রিস্টান কিন্তু কেউ যে মনে আমি খ্রিস্টানও না ইহুদিন আমি আমি এইথিস্ট আমি নাস্তিক সে জবাই করলেও খাওয়া যাবে বৌদ্ধ জবাই করলে খাওয়া যাবে হিন্দু দাবাই করলে খাওয়া যাবে তো এইরকমতে এই সমস্ত দেশে ইউরোপ আমেরিকায় কে যে জবাই করলো এটা তো এই ঠিকানা পাওয়া তো মুশকিল এটা হইতে পারে জবাই করেই নেই আর জবাই করলেও সে হিন্দু হতে পারে বৌদ্ধে নাস্তিক হতে পারে ইহুদি হতে পারে এটা তো হলো নাকি কিন্তু যেগুলা আহলে কিতাবের সিল করা আছে প্রমাণিত আছে সেগুলা খাওয়া যাই হতে পারে এই জন্য কোষার ফুড যেটা ইহুদিরা জবাই করে সেই তরিকা সেটা খাওয়া যাবে বলে মেজরিটি ওলামাদের জম্মুর ওলামার মতামত রয়েছে